আবু মাসুদ আনসারি রদেলাহ হতে বর্ণিত তিনি বলেন আনসার গোত্রের এক ব্যক্তি যার কুনিয়াত অর্থাৎ ডাক নাম ছিল আবু সুয়াইব তার একটি কসাই গোলাম ছিল সে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম এর নিকট এলো তখন তিনি সাহাবিদের মধ্যে উপস্থিত ছিলেন তখন সে নবী সাল্লাহু সাল্লাম এর চেহারায় ক্ষুধার অনুভব করল লোকটি তার কসাই গোলামের কাছে গিয়ে বলল আমার জন্য কিছু খাবার তৈরি করো যা জনের জন্য যথেষ্ট হয় আমি হয়তো পাঁচজনকে দাওয়াত করব। যার পঞ্চম ব্যক্তি হবে নবী সাল্লু আলিয়ালাম গোলামটি তার জন্য অল্প কিছু খাবার তৈরি করল লোকটি তার কাছে এসে তাকে দাওয়াত করল এক ব্যক্তি তাদের সঙ্গে গেল নবী সাল্লা আলিয়া সাল্লাম বললেন হে সোয়াইব এক ব্যক্তি আমাদের সাথে এসেছে তুমি ইচ্ছে করলে তাকে অনুমতি দিতে পারো আর ইচ্ছে করলে তুমি তাকে বাদ দিতে পারো সে বল না আমি বরং তাকে অনুমতি দিলাম